যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ রচিত বয়ান আয়তাকা দেহামা আলহামাত আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন বারসি ও জেজাইল আমলিয়াম কেয়ামা আমরা ইমান রাখি পুনরুত্থানের উপর এবং কেয়ামতের মাঠে আমাদের আমলের প্রতিদানের উপর গত কয়েকটি পর্ব আমরা এই জিনিসগুলো আলোচনা করেছি গত পর্ব আমরা বলেছিলাম যে ওয়াল আর্য এবং আল্লাহ তালার সামনে আমাদেরকে পেশ করা হবে সেটা আমরা আলোচনা করেছি ওয়াল হিসাব এবং হিসাব নিকাশ হবে প্রত্যেকটি জিনিসের মানুষের সেটার উপর আমরা আলোচনা করেছি ওয়াকেরাতিল কিতাব এবং কিতাবের উপর কিতাব পাঠ করতে হবে সেটার উপর আমরা আলোচনা করেছি অর্থাৎ কিতাব পাঠ করতে হবে কিতাব দেওয়া হবে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আসলে আল্লাহ তালার সামনে যখন আমাদেরকে নেওয়া হবে তখন আমাদের প্রথমেই তা আমাদের বিভিন্ন রকমের অবস্থা হবে এক একজন এক এক রকম আল্লাহতালা বলেছেন যে এক এক রকম এক একজন অবস্থা হবে সেদিন সে অবস্থা কেউ কারো প্রতি ব্রুক্ষেপ করার সময় পাবে না প্রত্যেকে ভয় ভিত ভীত থাকবে প্রত্যেকের চিন্তা করবে তার আজকের দিনে তার বাঁচারে চিন্তা সে করবে এমত অবস্থায় আল্লাহ তাল্ডাকে তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন তার আমলগুলো সম্পর্কে কাউকে বিনা হিসাবে জানাতে দিবেন কাউকে জিজ্ঞাসাবাদ করবেন যাকে জিজ্ঞাসাবাদ করবেন তার ধ্বংস ছাড়া উপায় নেই কাউকে আল্লাহ তালা ডেকে এনে একান্ত তার উপর তার সতর রেখে তার গোপনীয়তা রেখে তার উপর ঢাকনা দিয়ে তাকে জিজ্ঞাসা করবেন তুমি এই কাজগুলি করেছ কি না আল্লাহ এক প্রশ্নের উত্তর এসে বলবো হ্যাঁ করেছি বলবেন যে অপরাধগুলো আল্লাহ আবার কাউকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন তুমি সেটা করলে না এভাবে আল্লাহ তালা বিভিন্নভাবে তাকে জিজ্ঞাসা করেন বন্দাকে এরপর আল্লাহ তালার হুকুমে আল্লাহ তাল হুকুমে আমাদের আমল নামাগুলো আমাদের হাতে এসে পড়বে কোরআনের কারিমে আল্লাহ বিভিন্ন ভাবে সেগুলো তুলে ধরেছেন বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম আল্লাহ বলছেন যে তার হিসাব হবে অত্যন্ত সহজ সে তার পরিবারের কাছে হয়ে ফিরে যাবে খুশি হয়ে ফিরে যাবে অর্থাৎ আল্লাহ তার বন্দাকে যখন আমল নামা দিবে বন্দা সে আমল নামা তার দেখবে তার আমল নামাতে সমস্ত তার হৃদ আছে ন্যাক আমল আছে এটা দেখে সে খুশি হবে এবং তার আনন্দ অত্যন্ত বেশি হবে এবং সে সেটা প্রকাশ করবে কীভাবে প্রকাশ করবে অন্যায় তা আল্লাতালা বলে দিয়েছেন উঁচুভাবে বলতে থাকবে সেটা আম্মা মান উতিয়া কিতাব হিয়া মিন হি দার ডান হাতে আমল নামা দেওয়া হবে কিতাব দেয়া হবে ফাইয়া অকুল সে বলবে হাউ মো করা ও কিতাব ইয়া দেখো আমার কিতাব পড়ে দেখো হা উমুক রাও কিতাবিয়া ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হেসাবিয়া আমি তো বিশ্বাস করেছিলাম যে আমি হিসাবে সম্মুখীন হতে হবে আমাকে অর্থাৎ হিসাবে সম্মুখীন হব এটা আমার বিশ্বাস আমার বিশ্বাস ছিল এই জন্য দেখো দেখো আমার কিতাবটা পড়ে দেখো আল্লাহ তালা বলছেন ফাহু আফি আইসির রাও দিয়া সে থাকবে সন্তোষ সন্তোষজনক জীবনে ফি জাননাতে না উঁচু জান্নাতে পুতু ফুহা দিয়া जार फलो अत्य निकटे अर्थात चावा मात्र नागाल भावा मत कुलू अश्रबु हानी असलाफुम खाओं फाओ पान करो अत्यंत हानी एंड सन्तुष्ट चितेपूर्ण भाव जोटुक तुम खेते चाह हाँ उदर फूर्ति बीम असलाफतुम फिल अय्याल खालिया कारण तुम যে সমস্ত আমল নাম আমলগুলি তুমি করেছো এর পূর্বর্তী দিনগুলোতে পূর্ব দিনগুলিতে তোমার যে সমস্ত আমল চলে গেছে সেগুলির কারণে তুমি আজ খাও এবং পান করো তোমার চা প্রার্থিত প্রত্যেকটা জিনিস তোমাকে দেয়া হবে এর বিপরীতে আমল নামা দেওয়া হবে যারা কাফের মুনাফেক পদভ্রষ্টী মানুষ এদেরকে আল্লাহতলা আমল নামা দিবেন তাদের বাম হাতে তারা বাম হাতে শুধু নয় পিঠের পিছন দিয়ে সে আমল নামা হবে তখন কাফের তখন বেশি বেশি মৃত্যু মৃত্যুকে ডাকবে ধ্বংসকে ডাকবে এবং সে আরো কিছু চাইবে যে কোনোভাবে যেন এর থেকে যেন বাঁচতে পারে এইভাবে সে বলতে থাকবে ইয়াল ইত্যাদাম উ তা কিতাব ইয় আমার যদি না দেওয়া হতো এভাবে সে বলতে থাকবে আল্লাহ তালা সেই চিত্র বিস্তারিত তুলে ধরেছেন আল্লাহ বলছেন ও আম্মা উতিয়া আমান উয়া কিতাবিহি আর যার কিতাব দেয়া হবে ওয়ারা আজহারি তার পিঠের পিছন দিয়ে ফসা দুবুরা সেই মৃত্যুকে ডাকবে ও ইয়া সাহরা যাহার নামে সে দগ্ধ হবে ওন্নয় আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি আর যার আমলনামা আমলনামা দেয়া হবে বাম হাতে বাম হাতে সহজভাবে না বাম হাতে অর্থাৎ পিছন দিক দিয়ে দেয়া হবে কায়া কুলি ইলাইতানি লাম উতা কিতাবিয় তখন সে বলতে থাকে ভাই আফসোস আমার আমাকে যে কিতাব সেটাই যদি আমার মৃত্যু হতো আর যদি কোন আমাকে উঠতে না হতো ছিল হা আমার ক্ষমতা শেষ হয়ে গেল কোনো কিছু আমার অবশিষ্ট রইল না তখন আল্লাহ বলবেন তার ফেরেস তাদেরকে হুদু ধরো তারে এবং তাকে বাধাই তাকে বেঁধে নাও বেঁধে অন্য আয়ত বলা হচ্ছে বাঁধ সুম তারপর নিক্ষেপ করে দাও যেখানে সে দগ্ধ হবে এই আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন হায়দা কিতাবুনা ইয়ন্তুল হক ইন্না কুন্না নাস্তানুম তামালুন এ হচ্ছে আমাদের কিতাব যেগুলো তোমাদের হক কথা জানিয়ে দিবে যে নিশ্চয়ই তোমরা যা আমল করতে সেগুলো আমরা কটুক ফটো কপি করে রাখছি সেগুলো আমরা কপি করে রাখতাম আজ আমরা যেখানে যে আমল করি না কেন সে আমলটি আল্লাহ তালা তার ফের মাধ্যমে লিখে রেখছেন এগুলো ঠিক এগুলি পেশ করা হবে কোনো রকমের জুলুম করা হবে না বন্দার প্রত্যেকটি কাজ আল্লাহ তালা লিখে রাখছেন তখন প্রত্যেকে বলবে সে কিতাব দেখে মা লহাজ আল কিতাব কবির ইল্লা আহসাহ क्य हलो ये कितबर छोट बड़ो सब ही तो लिखे रेखे को बद जाए जर डान हाथे अमल नामा देव सौभाग्यवान और जर वाम हाथे देा दुर्भाग्यवान यने रखबे प्रत्येक मानसमय चिंता उचित जो येल नामा उड़े से हाथे पड़े जख मिजान सब्यस्त करा जो आल्ला मिजाना এবং যখন আমাদের প্রত্যেক মানুষের সামনে সমস্ত মানুষের সামনে সমস্ত সৃষ্টিগুলোর সামনে নাম ধরে ডাকা হবে অমুক কোথায় অমুক কোথায় তখন যখন ফেরিস্তারা আমাদেরকে নিয়ে আসবে ধরে ধরে এনে আল্লাহর সামনে আনবে তখন আমাদের নামগুলো বাপের নামগুলো কিছুই বাদ যাবে না জানা যাবে যে কোনো পালানোর কোনো পথ নেই আমি সেই ব্যক্তি যাকে আল্লাহ ডাকছেন তখন আমার কি অবস্থা হবে আমার আপনার অন্তরের কি অবস্থা হবে আল্লাহর সামনে দাঁড়ানোর কি অবস্থা হবে अंतर भय भीति की रकम एकटू जी चिंता करी अवश्य मन मना रखते परब जो सबसे कठिन जगह जेखने जाान पर प्रत्येकेल हिसाब दीते जानते हैं जे जगते पर होते ही शुद्धम सामने भलो किस अवस्थान करके पार होते नारि से जो आटका पड़े जाए तो जीवन और खराब जहां नाम सर हमारे पथ थकना এই জন্য আল্লাহ তালা আমাদের এই অবস্থা থেকে মুক্তি দেন যে সেখানে যেন আমাদেরকে প্রত্যেক কোনো প্রশ্নের উত্তর দিতে না হয় আল্লাহ তালা যেন আমাদেরকে সেটা দিয়ে পার করার ব্যবস্থা করেন এই দোয়াই সবসময় করতে হবে হাসরের মাঠে শুধু তাই নয় আমাদের মনে রাখতে হবে যে সেখানে দুনিয়ার বুকে আমরা যা করেছি সেখানে কেসাচরের ব্যবস্থা আল্লাহ তালা করেছেন আল্লাহ তা হিসাব আঁকা হিসাব এবং হিসাব এবং হিসাব নিকাশ যেমন করা হবে তেমনি তেমনিভাবে সেখানে কিছু প্রতিদানের ব্যবস্থাও সেখানে রাখবেন প্রতিদান মানে হিসাব নিকাশের মধ্যে পরেই আগেই হিসাব নিকাশ আগেই আমল নামার ক্ষেত্রে অনেকে হয়তো পর্বত প্রমাণ আমল করে গেছে কিন্তু আরে ভোর জুলুম করেছে অনেকে হয়তো অন্যের কাছে কিছু জিনিস পাওনা আছে দেয়নি তাহলে এটা থেকে কখন সেটা নিয়ে হবে যখনই আমল নামা হবে তারপর দেখা হবে যে এই আমল নামা তাদের রয়েছে এখানে লেখা আছে যে অমুকের থেকে জুলুম করে তাদের জমি দখল করেছে তাদের সম্পদ দখল করেছে চিন্তাই করেছে অমুকের জিনিস নিয়েছে তার থেকে সেগুলি উসুল করা হয়নি তখনই তাদের সেই উসুল শুরু হয়ে যাবে পরস্পর প্রতিশোধ শুরু হয়ে যাবে হাসরের মাঠেই হাদিস্লাম বলেছেন তোমরা প্রত্যেকটি হককে তার যে হকের যে হকের মালিক তাকে অবশ্যই আদায় করে দিবে হাত্তা ইউকাত এমনকি সিংওয়ালা সাগল থেকে যার সিং নেই এমন সাগলের হক আল্লাহ তালা আদায় করে দিবেন অর্থাৎ দুনিয়ার বুকে যদি সিংওয়ালা ছাগল কোনো সিং নেয় শাবককে গুতু দিয়ে থাকে সেটাও আল্লাহ তালা সেদিন তার প্রতিদান সেখান থেকে দিবেন সিং দিয়ে তাকে গুতু দিয়ে তারপর ঠিক করে নেবেন দুনিয়া এই এরকম এই জন্য দুনিয়ার বুকে যারা অন্যদের হক নষ্ট করেছে সে হক কেয়ামতের দিন তাদেরকে অবশ্যই আদায় করতে হবে এটা মনে রাখতে হবে হাদিস্লা বলেছেন মান দরাবি সৌথিন জুলমান উত্তুসামিন হুইয়মল কেয়ামা কেউ যদি কোনো কাউকে একটি মেরে থাকেমান কেউ যদি তার অধীনস্থদেরকে বিনা কারণে প্রহার করে থাকে জুলুম করে থাকে উকিদ আমিন হুইয়মাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহতালা তার থেকে সেটার প্রতিশোধ দিবেন সেটা যথাযথ যথাযথ সেটার যেটার বিনিময় বিনিময় বিনিময় প্রদান করতে সে বাধ্য হবে অর্থাৎ পেশা নেবেন সে দুনিয়ার বুকে যদি কোনো কারণে তাকে মেরে থাকে হাসারের দিন আল্লাহ তালা তাকে দিয়ে সেটার সেটা অবশ্যই প্রতিবিধান ঘটাবেন অন্য হাদি সরস্ল্লা সাল্লা বলেছেন মান কাদফ মাম লু কাহুনা ইউ কম আলী হাদ্দ কেয়ামা কেউ যদি তার অধীনস্থকে বেবিচারের অপবাদ দিয়ে থাকে যে কারণে কিছু করতে পারেনি সে দুনিয়ার বুকে কষ্ট করে সহ্য করে গেছে এমত অবস্থায় কেহামতের দিন এই ব্যক্তির উপরে হজ জারি হবে যে ব্যক্তি অহবাদ দিয়েছে যদি এরকম না হয় যেরকম সে বলেছে অর্থাৎ বিনা কারণে কারো উপরে যদি সেদিন যদি সে দুনিয়ার বুকে জুলুম করে করে থাকে হাসরের মাঠে সেটার এই আমল নামা দেওয়ার পরই আমল নামা অনুসারে সেটার কেসাস নেওয়া হবে প্রতিশোধ প্রতিবিধান করা হবে এমন কি মানুষের সম্পদের ব্যাপারও মানুষের সম্পদের ব্যাপার হাসরের মাঠে সেদিন প্রতিবিধান করা হবে দুনিয়ার বুকে অনেকেই জুলুম করে আরেকজনের সম্পদ নিয়ে গেছে সেটার প্রতি বিধান করার হাদিস মানকানের কাছে আত্মসম্মানের উপরে অথবা অন্য কোনো বিষয়ে জুলুম করেছে ফালিয়ে তাহার মিনহুল ইম সে যেন আজকে দিনেই তার থেকে হালাল করে নেয় অর্থাৎ তার ক্ষমা ক্ষমা চেয়ে নেয় কাবলা ওই দিনের আগে যেদিন কোন দিনার টাকা পয়সা কিছু থাকবে না দেহাম থাকবে না ইনকান যদি কোনো ভালো নেক থাকে সেখান থেকে তার জুলুম পরিমাণ সেই নেক নিয়ে যাওয়া হবে ওয়াই কুল্ল হাসান আর যদি কোনো ন্যাক আমল না থাকে ওঃে জামিন সৈয়াতে সাহাবি পাঠ মিলা যে ব্যক্তির জুলুম করেছে তার গুনাগুলোকে যে ব্যক্তি জুলুম করে জালেমের উপর দিয়ে চাপিয়ে দিয়ে পার হইতে পার হয়ে যাবে লোকটি অর্থাৎ আপনার আমল নামাতে যা লেখা সেটা অনুসারে তখনই শিকা হিসাব নিকা শুরু হয়ে যাবে অর্থাৎ সেখানেই আপনাকে আপনি আরেকজনের জুলুম করেছেন দুনিয়ার বুকে ক্ষমা চেয়ে নেননি এর জন্য সেখানে আপনাকে সেটার বিনিময়ে সেটার শাস্তি প্রতি শাস্তি দেওয়া হবে প্রতিবিধান করা হবে যদি দুনিয়ার বুকে সম্পদ দুনিয়ার বুকে তো সম্পদ দিয়ে মানুষ সাধারণত প্রতিবিধান করা করে থাকে অথবা ক্ষমার সুযোগ পায় থাকে কিন্তু হাঁসের মাঠে আর ক্ষমার সুযোগ নেই সেখানে खौमा करार दिया जा जा गुलू गुलू दिया से क्षमा करारूख थकबे ना अमले जालगुलू नैकलगार जुलूम कर बद अमलगुलू के जुलूम करम तरह चापिए देवाई रसोल्लामी से रसुल्लामान मुफलिस तुमरा कि कबर्दकन अथबा फकर गरीब फकर लोकटी के कहल अल मुफल सूफी देराम আমাদের মধ্যে কফরদ্যকহীন ব্যক্তি হচ্ছে বা ফকির হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তির কোন টাকা পয়সা নেই অথবা সম্পদ নেই তখন রসুল্লাহাম বললেন ইমাল মুফলি আমার উম্মতের সত্যিকার মুফলিস সত্যিকার কফরদ্যকহীন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি মানিয়াতি ইয়া তি অমাল কেয়ামতে সলাতিন ও সিয়ামিন যে ব্যক্তি কেয়ামতের দিন এসেছে সলাত নিয়ে সিয়াম নিয়ে জাকাত নিয়ে যথাযথভাবে আসছে গালি দিয়েছে ও আকালামা অমুকের সম্পদ বক্ষণ করেছে রক্ত প্রবাহিত করেছে দর বাহাজা অমুখকে আঘাত করেছে মিন তিহি তখন অমুখকে কিছু তার ন্যাক দিয়ে দেওয়া হবে ও হাজা মিন হাসান কিছু তার আবার ন্যাক দিয়ে দেওয়া হবে তাদের গুনাগুলো এই লোকটির উপরে চাপিয়ে দেয়া হবে সোম্মা তোর হ্যা তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে মুসলিম মুসলিমটি এসেছে কত কঠিন অবস্থা চিন্তা করে দেখুন যে একজন মানুষ দুনিয়ার কোন আমল বাদ দেয়নি সলাদ জাকাত শম হব আমলগুলো সব পালন করেছে কিন্তু অপরের উপরে জুলুমের কারণে অপর হকের কারণে বান্দার হকের কারণে মামলাতের কারণে লেনদেনের কারণে সমস্যা হওয়ার কারণে এগুলো কোনো কাজে আসেনি তার উপরে অন্যের গুণা বহন করে নিয়ে যাচ্ছে এই দুনিয়ার বুকে প্রত্যেকে রুচি যে যত বেশি সম্ভব কারো কারো কাছে জুলুম থাকে সেটা থেকে নিজের দুনিয়ার বুকেই ক্ষমা চেয়ে নেয়া অথবা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া আল্লাহ যেন তাকে ক্ষমা করার জন্য দুনিয়ার বুকে মজলুম যেন ক্ষমা করে দেয় সেই ব্যবস্থাপনা করে দেয় না হলে কিন্তু তার পার হওয়ার কোন উপায় থাকবে না বরং যারা ঋণগ্রস্ত তাদের সমস্যা আরো বেশি হাদিস্লাম বলেছেন মান্মা তি দিনারুন খুদিয়া মিন হাসানা তিহি লাই সাম্মা দিনার মাল্লাদেরহাম দুনিয়ার বুকে কেউ যদি এমত অবস্থা মারা যায় যে তার তার উপরে দিনার বা এক দেহাম ঋণ রয়েছে टे केटे दिए देते ऋणग्रस्त अर्थात ऋणी व्यक्ति नैकगुलू नहीं दिनार और देहाम थकबा और को बोलार किसबा अर्थात कष्ट होते थक्यू किसुत करार्थन नहीं जाति मत फकर व्यक्ति और क्या होते बर एभवे तर जो कठिन अवस्था हो जैके থাপ্পড় নেওয়া থাপ্পরের ভিতরে থাপ্পড় নেওয়া হচ্ছে লাঠির ভিতরে লাঠি নেওয়া হচ্ছে কামড়ের বিপরীতে কামর নেওয়া হচ্ছে যেই কাজটা করবে তার বিপরীতে তখন নেওয়া হবে এমনকি সম্পদের বিপরীতে সম্পদ নেওয়া হচ্ছে অথবা সম্পদ নয় তাদের উপর জুলুম করেছে গালি দিয়েছে তার বিপরীতে ন্যাকগুলো কেটে নেয়া হচ্ছে তখন এই লোকটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আশার দাহন বর্ণিত তিনি বলেন যারা জুলুন ফাঁকা দাবাইনঈদ রসুল্লাহিসাম একোক আলো এস রসুল্লাহাম সামনে বসলো ফাঁকা ইয়ারসুল্লাহ বললো ইয়ারসুল্লাহ يا الله رسول ان لي مملوكين ويخونونني ويعصونني واشتومهم اضربهم فكيف انا منهم شه بول يا رسول الله আমার দুটি দাস আছে আমার দুটি অধীনস্থ কর্মচারী আছে তারা আমার সাথে মিথ্যা आरोप করে মিথ্যা কথা বলে يخونونني خیانت করে يعصون আমার কথা অবাধ্য হয় আর আমি তাদেরকে গালি দেই كان يوم القيامهতে কিয়ামতির দিন যখন আসবে ইউ সাবু মা খাওয়া দাবুকা তারা তোমার সাথে যে খেয়ানত করেছে তোমার অবৈধতা অবলম্বন করেছে তোমার সাথে যে মিথ্যারোপ করেছে এর জন্য তাদের তাদের হিসাব নেওয়া হবে ও একা বুকা ইয়াহো এমকি তুমি যে তাদের শাস্তি দিয়ে সেটারও হিসাব নেওয়া হবে ভাইন ক্যা না একা বোকা ইয়াহোম বে কাদেরবিহীন কাহ না কিফা ফ্যাকা যদি তাদের উপর তুমি শাস্তি যথাযথ দিয়ে থাকো বেশি বাড়িয়ে না থাকে থাকো অপরাধ অপরাধ অনুপাতে দিয়ে থাকো তাহলে সেটা হবে তোমার পক্ষেও যাবে না বিপক্ষেও যাবে না ওলা আলাইকা তোমার বিপক্ষেও যাবে না পক্ষেও যাবে না সমান সমান হয়ে গেলে ওয়াইন ক্যানা ইয়াহোম আর যদি তোমাদের শাস্তি তুমি তাদের পর বেশি দিয়ে থাকো তাদের গুনার বাইরে কানা না লাকা সেটা তাহলে তোমাদের তোমার তোমাদের যদি সেটা তোমাদের বেশি দিয়ে থাকো তোমার বিপক্ষে যাবে আর যদি কম দিয়ে থাকো সেটা তোমার জন্য থাকবে অর্থাৎ তুমি সেটার প্রতিফল পাবে আল্লাহর কাছে আজ বেশি দিয়ে থাকো ইফতসামিন হুম মিল ক্যালফাদল এই বাড়তি অংশের জন্য হাঁসরের দিন তোমার বিরুদ্ধে তোমার কেসাচ নেওয়া হবে অর্থাৎ তারা তোমার উপর তোমার উপর তারা সেদিন কেসাজ করবে অর্থাৎ যদি কোনো দশটি আঘাতের অধিকারী হয়ে থাকে যদি পনেরোটি আঘাত দিয়ে থাকে হাঁসরের দিন তাদেরকে সেই ব্যতরাঘাত সেই উল্টা তাদের দিয়ে এই লোককে ব্যতরাঘাত করা হবে আয়সার আশারদিয়ালা বলেন এই ফাতানা হারাজুলো লোকটি তখন চলে যেতে থাকলো ও জাহাল ইয়াহতিহকি লোকটি নিজে বক বক করতেছিল কি করবে সে চিৎকার করতেছিল কান্নাকাটি করতেছিল যে আমার কি হবে আমার কি হবে তখন রসুল্লাহাম তাকে বললেন কি পড়নি আল্লাহরি আর আমরা রাখবো ওজন ওজন করার জিনিস ইনসাফের পাল্লা ইনসাফের ওজন করার জিনিস মিজানটা কে দিনে ফলা আত্যাপসেনফস কোনো নফস কে সেদিন কোনো জুলুম করা হবে না وإن كان مِثقالَ حَبَّةٍ من خَذَلٍ أتينا بها وكفانا حَاسِ أتَيْنَ وكفا حاسبين যদি রাই পরিমাণ সরিষা পরিমাণ যদিও কোনো কিছু নেক বা কোনো কিছু থাকে জুলুম থাকে কোনো কিছু থাকে সবকিছুর কি আটাইনা বিহা সবই আমি নিয়ে আসব আমরা নিয়ে আসব وكفانا حاسبين হিসাব গ্রহণের জন্য আমরাই যথেষ্ট এই জন্য সেদিন সবচেয়ে কঠিন কাজ হবে জুলুম যদি থাকে সেদিন কঠিন হিসাব নেওয়া আজদুল মু জুলুমা তুনিয়মাল কেয়ামা জুলুম হচ্ছে অন্ধকার বিভিন্ন রকমের অন্ধকার কেয়ামতের দিন শুধু একরকমের নয় বিভিন্ন রকম অন্ধকার নিয়ে আসবে এক হচ্ছে হিসাবের অন্ধকার দ্বিতীয়ত কেসাসের অন্ধকার তৃতীয়ত এটা তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য অন্ধকার হবে চতুর্থত এটা তার জন্য আলো বন্ধ করার কারণ হবে যে আলোতে সে পার হতে পারত জান্নাতের দিকে পার হওয়ার জন্য ফুলসেরাত যেটা আলোচনা আমরা করবো ইনশাল্লাহ সেরাত পার হওয়ার পথে যে আলোর দরকার হবে আলো সে পাবে না এই জন্য জুলুম থেকে বেঁচে থাকোমা তু নিয়ে কারণ জুলুম হচ্ছে দিন বিবিধ প্রকারের অন্ধকার নিয়ে জুলুমাত নিয়ে আসবে অন্ধকার নিয়ে আসবে জন্য প্রত্যেকটি মানুষ রুচি দুনিয়ার বুকে এখনই সময় আছে হিসাব নিকাশের আগে অথবা আপনার কেসাচ নেয়ার আগে প্রতিশোধ নেয়ার আগে আপনার আমার সবার উচিত জুলুম থেকে মুক্ত থাকা মানুষের হক আদায় করা এবং কারো উপরে কোন রকমের কোনো কিছু যেন আপনার উপর না পাওয়া পাওনা থাকে এই বিষয়ে সাবধান থাকা আল্লাহ আমাদেরকে বোঝার তো ভিগান করুন আলহামদুলিল্লাহ রাবলাম আসসালামুমতুল্লাহ